সত্যজিৎ রায়ের লেখা রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্প কুটুম কাটা গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় আষাঢ় তেরোশো চুরানব্বই বঙ্গাব্দে অর্থাৎ ১৯৮৭ সাতাশি খ্রিস্টাব্দে প্রধান চরিত্রে প্রমোদ এবং দিলীপ গল্প পাঠে মীর শুরু হচ্ছে কুটুম কাটা কোথায় পেলি এটা আমাদের বাড়ির কাছেই ছিল বললো দিলীপ একটা জমি পড়ে আছে কাঠা তিনেক তাতে কয়েকটা গাছ আর ঝোপঝাড় একটা গাছের নিচে এটা পড়েছিল অলোকের বাড়িতে সেদিন দেখেছিলাম একটা গাছের গুঁড়িকে কেটে তার উপর গোল কাচ বসিয়ে টেবিল হিসেবে ব্যবহার করছে দেখে আমারও শখ হয়েছিল গুঁড়ির ব্যাপারটা আর কিছুই না একটা গাছের ডালের অংশ সেটাকে একভাবে ধরলে একটা চতুষ্পদ জানুয়ারের মতো দেখতে লাগে জিনিসটাকে চার পায়ে দাঁড় করানো যায় যদিও একটা পা একটু বেঁটে বলে কাত হয়ে থাকে পিঠটা ধনুকের মতো বাঁকা একটা লম্বা গলাও আছে আর তার শেষের অমসৃণ অংশটাকে একটা মুখ বলে কল্পনা করে নেওয়া যায় এ ছাড়া আছে একটা এক ইঞ্চি লম্বা মোটা লেজ সব মিলিয়ে জিনিসটাকে বেশ দেখবার মতো দিলীপের যে চোখে পড়েছে সেটাই আশ্চর্য অবিশী আশ্চর্যই বা বলি কি করে দিলীপ চিরকালই একটু আর্টিস্টিক মেজাজের স্কুলে থাকতে বইয়ের পাতার ভিতর ফুলের পাপড়ি আর ফান গুঁজে রাখত ওর সারা বাড়িতে ছোটখাটো শিল্পদ্রব্য ছড়ানো রয়েছে যাতে সুরুচির পরিচয় মেলে ডোকরা কামারদের কাজ দেখতে একবার বোলপুর থেকে ঘুষ করা চলে গিয়েছিল সেখান থেকে আমাদের সকলের জন্যই একটা করে ডোকরার কাজের নমুনা নিয়ে এসেছিল পেঁচা মাছ গণেশ পাত্র যেগুলো ভারী চমৎকার আমি বললাম এই ধরনের জিনিস কিন্তু তুই প্রথম সংগ্রহ করছিস না গাছের ঢালের পুতুল তোর আগে আরেকজন জমিয়ে গেছেন অবনীন্দ্রনাথ তো জানি তিনি এগুলোকে বলতেন কুটুম কাটাম এটাকে কি বলা যায় বলতো কি জানোয়ার এটা শেয়াল না সুয়র না কুকুর নাম একটা ভেবে বার করা যাবে আপাতত কোথায় রাখছিস জিনিসটাকে আমার শোবার ঘরে তাকে কালই তো সবে পেয়েছি তুই এসে গেলি বলে তোকে দেখালাম আমি আছি একটা বিজ্ঞাপনের অফিসে আর দিলীপ কাজ করে একটা ব্যাংকে দিলীপ বিয়ে করেনি এখনো আমার একটা সংসার আছে একটি পাঁচ বছরের ছেলে আছে তাকে সবে স্কুলে ভর্তি করেছি দিলীপের বাড়িতে মাঝে মাঝে সন্ধ্যেবেলা আড্ডা হয় আমাদের আরও দুই বন্ধু শীতাংশু আর রনেন আসে ব্রিজ খেলা হয় দিলীপ গাছের ডালটা পাওয়ার কয়েকদিনের মধ্যে আড্ডায় সকলকে দেখালো। রনেন প্রচন্ড বেরসিক তার চোখে জানোয়ার ধরা পড়ল না বলল মিথ্যে আবর্জনা এনে বাড়ি বোঝাই করছিস কেন এতে কত রকম জার্মস থাকতে পারে জানিস তাছাড়া পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে জিনিসটার গায়ে সেদিন আড্ডা চলল সাড়ে নটা পর্যন্ত তারপর দিলীপ আমার দিকে ইশারা করে আমাকে কিছুক্ষণ থাকতে বলে অন্যদের দরজার মুখে পৌঁছে দিল তারপর দরজা বন্ধ করে আমার কাছে আসতে আমি বললাম কি ব্যাপার আজ তোকে যেন একটু অন্য মানুষকে মনে হচ্ছে দিলীপ উত্তর দেবার আগে একটু দম নিয়ে নিল তুই তো শুনলে হেসে উড়িয়ে দিবি কিন্তু আমি না বলে পারছি না কি ব্যাপার এই গাছের ডালটা আমি অলৌকিককে বিশ্বাস করি না কিন্তু এটাকে অলৌকিক ছাড়া আর কি বলা যায় জানি না ব্যাপারটা খুলে বলবি মাঝরাত্রিরে তাকের উপর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পাই যেখানে জানোয়ারটা থাকে কিসের শব্দ একটা ফুটোর মধ্যে দিয়ে হাওয়া বইলে যেরকম শীষের মতো শব্দ হয় কতকটা সেই রকম কিন্তু তার সঙ্গে যেন একটা কান্নার ভাবেশানো তুই তখন কি করিস আওয়াজটা বেশিক্ষণ চলে না কিন্তু আরেকটা ব্যাপার আছে ওটাকে আমি দাঁড় করিয়ে রাখি কিন্তু আজ সকালে উঠে দেখি কাত হয়ে পড়ে আছে তো হাওয়ায় পড়ে যেতে পারে তা পারে কিন্তু কান্নার ব্যাপারটা আমি আমার সাহসের বড়াই করতাম কিন্তু না এখন আর করি না অবশ্যই ওটাকে ফেলে দিয়ে আসতে পারি কিন্তু জিনিসটাকে জিনিসটাকে আমার সত্যি ভালো লেগে গেছে আরও দুদিন দেখ তারপর আমাকে বলিস আমার মনে হয় তুই ভুল শুনেছিস কিংবা স্বপ্ন দেখেছিস দিলীপের ব্যাপারটা আমার কাছে পাগলের প্রলাপের মতো মনে হলো ছেলেটা একটু বেশি কল্পনা প্রবণ এটা চিরকালি লক্ষ্য করে এসেছি যাই হোক তাকে রাজি করানো গেল যে সে আরো দিন দেখবে কিন্তু দুদিন পরেই আপিসে দিলীপের টেলিফোন পেলাম হ্যাঁ কি ব্যাপার চলে যায় কথা আছে কি আর করি বিকেলবেলা আপিসের পর দিলীপের বাড়ি গিয়ে হাজির হলাম দিলীপ বলল বৌদিকে ফোন করে কেন কি ব্যাপার বলবি আজ আমার বাড়িতে থাকছিস কেন থাকছিস সেটা পরে বুঝিয়ে বললেই হবে দিলীপ কথাগুলো বলল অত্যন্ত সিরিয়াসভাবে তাই তার অনুরোধ ঠেলতে পারলাম না দিলীপকে জিজ্ঞেস করেও কারণটা জানা গেল না তবে আন্দাজে বুঝলাম ওই জানোয়ারটা নিয়েই সমস্যা নিউ আলিপুরে বিংশ শতাব্দীতে এমন ঘটনা ঘটছে ভাবতে অদ্ভুত লাগে কিন্তু অলৌকিকের যে স্থান কাল পাত্র বিচার নেই সেটা আমি অনেক জায়গায় পড়েছি খাওয়া দাওয়া সেরে ঘরে এসে দিলীপ বলল মুশকিল হচ্ছে কি জানোয়ারটাকে যত দেখছি তত বেশি ভালো লাগছে শুধু ওই গোলমালটা যদি না থাকতো আমরা কি জেগে থাকবো না ঘুমবো আমি প্রশ্ন করলাম তোর যদি অসুবিধে না হয় তাহলে জেগেই থাকি আমার ধারণা বেশিক্ষণ জাগতে হবে না আমি গত কদিন রাত্রে প্রায় ঘুমইনি বললেই চলে আমি আর দিলীপকে ঘাঁটালাম না যা দেখবার তা তো দেখতেই পাবো সচক্ষে আমরা দুজনে খাটে বসলাম দিলীপ ঘরের বাতিটা নিভিয়ে দিল বাইরে চাঁদের আলো রয়েছে ত্রয়োদশীর চাঁদ পরশু লক্ষ্মী পুজো সেই চাঁদের আলো জানালা দিয়ে এসে ঘরে ঢুকেছে আর মেঝে থেকে প্রতিফলিত হয়ে সেই আলোয় দিব্যি দেখতে পাচ্ছি তাকের উপরে রাখা জানোয়ারটাকে সিগারেট খাওয়া চলতে পারে আমি জিজ্ঞেস করলাম দিলীপকে হ্যাঁ স্বচ্ছন্দে দিলীপ নিজে পান সিগারেট চা কিচ্ছু খায় না এগারোটা নাগাদ প্রথম সিগারেটটা খেয়ে সাড়ে বারোটায় দ্বিতীয়টা ধরাতে যাব এমন সময় হাওয়ার শব্দটা পেলাম আমি আর দ্বিতীয় সিগারেটটা ধরালাম না শব্দটা যে তাকের দিক থেকেই আসছে তাতে কোনো সন্দেহ নেই এবার जिन लक्ष्य कर लान जान नड़ाचड़ा कर बार बार सामने दिखे नीचू पीछन पा दुटो ताछड़े फेल तर फट शब्द हो दिलीपर कथा और अविश्वास कर उपाय नहीं देखी घटनाटा বেশ বুঝতে পারছি দিলীপ আমার পাশে কাঠ হয়ে বসে আছে তার বাহাত দিয়ে আমার শার্টের আস্তিনটা খামচে ধরে দিলীপ এতটা ভয় পেয়েছে বলেই হয়তো আমার ভয়টা অপেক্ষাকৃত কম কিন্তু নিজের মধ্যে ঢিপঢিপানি আমি নিজের কানেই শুনতে পাচ্ছি কিন্তু এর পরেই যেটা হলো সোজা একেবারে দিলীপের বুকের উপর এসে পড়ল দিলীপ চিৎকার করে উঠেছে আর আমি গাছের ডালটাকে খামচে ধরে দিলীপের বুক থেকে ছাড়িয়ে এনেছি কিন্তু বেশ বুঝতে পারছি সেটা আমার মুঠর মধ্যে ছটফট করছে আমি তবু মনে যতটা সাহস আনা যায় এনে সেটাকে মুঠর মধ্যেই ধরে রাখলাম এখন বুঝলাম এখন বুঝলাম সেটা নিস্তেজ হয়ে পড়েছে এবার জানোয়ারটাকে নিয়ে গিয়ে আবার তাকে উপর রেখে দিলাম বাকি রাত আর কোন গন্ডগোল নেই না হলেও দুজনের কারুরি ঘুম এলো না সকাল হতেই দিলীপ বলল ওটা যেখানে ছিল সেখানেই ফেলে আসি আমি বললাম আমার মাথায় কিন্তু অন্যরকম একটা চিন্তা এসেছে সেটা কি ফেলে আসবার কথাটা আমার মনে হয়নি তবে তুই যেখানে ডালটা পেয়েছিলি সেখানে একবার যাওয়া দরকার এক্ষুনি দিলীপ এখনো ঠিক প্রকৃতিস্থ হয়নি এর মধ্যে তাকে দু একবার শিউরে উঠতে দেখেছি সে বলল সেখানেই তো যাব গিয়ে জিনিসটাকে ফেলে আসবো ফেলবো কিনা সেটা পরে স্থির করা যাবে আগে একবার জায়গাটাই চল ওই গাছের ডালটাকে নিয়ে সেটার এখনো দরকার নেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ তিন দিক বাড়িতে ঘেরা একটা পোড়ো জমি তাতে একটা তাল একটা কাঁঠাল আর একটা অজানা গাছ আর কিছু ঝোপ ছাড় এটা যে এখনো কেন পড়ে আছে তা জানি না দিলীপ আমাকে নিয়ে গেল কাঁঠাল গাছটার নিচে একটা বিশেষ ঝোপের দিকে আঙুল দেখিয়ে বলল और पाशे ही लाम डालता। पाशे बेशी ही। डाल आशेपाशे खुजते लगल बी खुजते हलो ना तीन मिनट हाथ गाचे डाल जेटा बलाचले दिलीपर बाड़ीते प्राय जमज तफा केवल लेज नहीं दिलीप प्रश्न करल की तु कर भीटार पशे रखी आजो रे तोरते थकब देखी कि सारा रतरे दिलीप ए घर ताके পাশাপাশি দাঁড়িয়ে রইল কোন গোলমাল নেই আমি বললাম বোঝাই যাচ্ছে দ্বিতীয়টা ওর দোস্ত তুই দুটোর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছিলি বলেই যত গণ্ডগোল কিন্তু এমনও হয় বিংশ শতাব্দীতে আমি শেক্সপিয়া আউড়ে দিলাম স্বর্গে মর্তে এমন অনেক কিছুই ঘটে হরেশীয় যা তোমাদের দার্শনিকেরা স্বপ্নেও ভাবতে পারে না এগুলোর নাম কুটুম আর শুনছিলেন কুটুম কাটাম রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে মীর